সঙ্গে চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট থ্রিতে একটি অদ্ভুত জিনিস 10 মিনিট আগে সদর দরজার চাবিটা কোথায় রাখলাম সেটা মনে পড়বে না কিন্তু ছোটবেলায় দেখা সিরিয়ালে সিগনেচার টিউন শুনলে সঙ্গে সঙ্গে মনে পড়বে সঞ্জয় জীবন অনেক বড় বয়সে একদিন মাথায় একটা প্রশ্ন এলো আচ্ছা এই যে আমরা বলি প্রিন্স আনবর শাহ রোড এই প্রিন্স আনবর শাহটা কে কোথাকার প্রিন্স এই গল্প শুরু কিন্তু শেষ দিয়ে মে 1799। নিশ্চয় ব্যাস নির্বাসন কলকাতা যারা একসময় থাকতেন রাজপ্রাসাদে তারা স্থান পেলেন কুড়ে ঘরে তখনকার কলকাতার বাইরে রসা পাগলা বলে একটি গ্রামে যা আজকের টালিগঞ্জ সমান আজকে যে রাজা ধীরকে ভিক আজকে যে রাজা ধীরকে ভিকা সমান ছোটবেলায় এই গানটা প্রায় রোজ শুনতাম রেডিওতে ভট্টাচার্য শাহ রোড এলাকায় থাকেন একসময় তিনি রোজ একটি সাইকেল রিকশায় করে যাতায়াত করতেন যার চালকের নাম সন্বর এই সনবার পূর্বপুরুষ প্রিন্স আনওয়ার যিনি নাকি টিপু সুলতানের নাতি টিপু সুলতানের বংশধর রিকশো চালাচ্ছেন তাও সেই রিক্সোটা তার নিজের নয় মালিককে দিনে পনেরো টাকা করে দিতে হতো তবে টিপুর বংশধরদের অনেকটা দাঁড় করিয়ে দিয়ে গেছিলেন কিন্তু টিপুর সব থেকে ছোট ছেলে তার নামও আপনি জানেন প্রিন্স গোলাম টিপু সুলতান মসজিদ যার জমজ রয়েছে একদম দেখতে খেয়াল করেছেন হতদরিদ্র অবস্থা থেকে ইংরেজ সরকারের কাছ থেকে স্বীকৃতি জোগাড় করা পেনশন জোগাড় করা সেই পেনশনের টাকায় জমি কেনা সব করে গেছিলেন প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ আজও টলি ক্লাব আর টিপুর পরিবারকে ভাড়া দেয় কিন্তু তাহলে তাদের এত খারাপ অবস্থা হলো কি করে বাঙালি বাড়িতে শরিক নিয়ে সমস্যা হয় জানেন তো আঠেরোশো ছয় যদি ছেলের সংখ্যা হয় চোদ্দ তাহলে দু হাজার সতেরো সংখ্যাটা কত তবে শুধু ধর্মতলা আর আনমাসা রোডের মসজিদ নয় টিপুর পরিবারে তৈরি আরও একটি মসজিদ টলিগঞ্জ সার্কিলের রোডে মহাবীরতলার জোহরা বেগম মসজিদ আরও একটি মসজিদ ডায়মন্ড হারবার রোডে শাহনি বেগম মসজিদ আর বংশধরদের যে জমি ছিল আনওয়ার শাহ রোডে সেখানে আজ একটি ফ্ল্যাট বাড়ি রয়েছে সেখানে কিন্তু আর এক রাজা থাকেন তার সিংহাসন নেই মাথায় মুকুট নেই কিন্তু তার সাম্রাজ্য বিশাল ঠিক প্রিন্স গোলাম মোহাম্মদ শাহর মতো কম এসে অর্থকষ্ট তিনিও দেখেছেন ঠিক প্রিন্স গোলাম মুহম্মদ শাহের মতো একটি লোক একদিন তাকে তার গোটা পরিবারের সঙ্গে বাড়ি থেকে বার করে দেয় আজ তিনি রেডিওর রাজা প্রিন্স আনোয়ার শাহ রোডের ফোর্ট মাইসোরের বাসিন্দা लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलक मान दीपर फेसबुक पेजबुक डट कम स्लैश मिर्ची दीप